হ্যাঁ যুবক ঘুমাও যুবকরা ঘুমাও কথা বলবা না তো বলবানা চুপু যদি বলো কিসের মতো কেন এ দেশ আমার আমি এ দেশের একজন নাগরিক আমি স্বাধীন মুসলিম নাগরিক এ দেশ মুসলমানের দেশ নাকি হিন্দুদের বৌদ্ধদের এদেশ কাদের দেশ কোন সন্দেহ সরকার মুসলমান জনগণ মুসলমান আমরাও মুসলিম দেশের নাগরিক অতএবের বাহাদুরি শুধু আমরাই করব মুসলমানের বাহাদুরির সামনে কোনো কারো বাহাদুরি চটবে সবাই একমত এ কথার দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি না যে দেশে কোনো হিন্দু থাকবে না খ্রিস্টান থাকবে না বৌদ্ধ থাকবে না থাকো জামাইয় তবে বাহাদুর চলবে মুসলমানের হিন্দুদের দেশ ভারত বৌদ্ধদের দেশ বার্মা ঠিক ওরা কত বড় সইরা ওরা মুসলমানের উপরে যে আক্রমণ করেছে আমার মনে হয় পৃথিবী সৃষ্টির পর থেকে জমিন ও আসমান এরকম বর বর আক্রমণ কোনদিন দেখেনি মায়ের কোলের বাদশাটাকে টেনে গলায় রসি লাগায় কুকুরের মতো বদ্ধ আছে না আমরা মুসলমান হিসেবে আমার দেশ মুসলিম দেশ হিসেবে শুধু আঙ্গুলটা যদি একটু বাঁকা করি তিন মিনিটে বাংলাদেশ বৌদ্ধ থেকে পবিত্রতা অর্জন করতে পারে কিন্তু আমরা উচ্ি নয় আমরা মদিনার আদর্শবান্নবীর আমরা যদি মেজাজটা একটু গরম করি শুধুমাত্র আমার বয়সী যুবকরা আমরা শুধু যুবকরা যদি বাসের লাঠি নিয়ে রাস্তায় নামি থেকে ভণ্ড বেদা নাস্তিক বিধর্মী সাইজ করতে মাত্র এক ঘন্টা টাইমের কিন্তু আমরা চুপচাপ আমরা কিচ্ছু বলিনি চূর্ণ করে ফেললায় চুপচাপ কিচ্ছুই বলিনি কারণ আমরা দুর্বল আমরা আমরা দুর্ভোগ হাত একটা কম পা একটা কম আমরা চোখ একটা নাই আমরা কেউ নেই ঠিক নি আমি বলি মানুষের কোরআনের ভাষায় নবস তিন প্রকার আর একটা হলো নবশে মা এটা কোরআন শরীফের আয়ার দ্বারা প্রমাণিত হালাল হারামের ভেদাভেদ করে না পাইলেই বিসমিল্লা সময় নাই তাহলে খাওয়নের একটা শক্তি আছে না তাহলে আমরা খানার দিক থেকেও আগামী ইমান আমলের শক্তিও তো আলাদা যদিও আমাদের অস্ত্র নাই। এরপর বেঈমান অস্ত্র নিয়েও ভয় পায় কেন ওরা জানে মুসলমান দারিদ্র হলেও গরিব হলেও ওদের কাছে এমন একটা অস্ত্র আছে যেই অস্ত্রকে গোটা বিশ্বের বেইমানেরা ভয় পাওয়া আমরা দুর্বল না আমরা দুর্বল না তো চুপ কেন আমরা বেয়া দব না कारण नबीर आदर्शामी जेरसुल्षा दिखे को दरवाजा दाड़ा তুমি এক গেলাস পানি দিয়ে হলো মেহমানদারি করাও হতে পারে তোমার এই ব্যবহারটা তাকে কালেমার পতাকায় ঢুকায় মুসলিম না হয় আমাদের শক্তি ৩১৩ জন হাজার ও সামনে যথেষ্ট ইতিহাস আস জ্বলন্ত সাক্ষী হয়ে আছে আমরা মুসলমান তো ওই জাতি পরাধীন জাতি না আমরা স্বাধীন জাতি আমরা তো মুসলমান ওই রক্তের বন্ধনে মুসলমান শাসন করেছে শোষণ নয় শাসন করেছে আট শত বছর শান্তির নিজ তৈরি করেছিল মুসলমানের ইতিহাস চূড়ান্ত বিজয়ের ইতিহাস ভারতের মোগল সম্রাটের ইতিহাস চূড়ান্ত বিজয়ের ইতিহাস ভারতের বাদশাহ আকবর শাহজাহান আলমগীর ইতুবুদ্দিন বক্তিয়ার মুসলমানের চূড়ান্ত বিজয়ের ইতিহাস মুসলমান সামনে কদম দিতে জানে পিছপা হতে জানে না কিন্তু মুসলমানের একটা গুণ হলো এরা বেড়া দূর নারা উগ্রবাদী নহ আমরা জঙ্গিবাদী নহ যারা আজ মুসলমানকে বলে জঙ্গি আর আমার দেশের কিছু বুদ্ধিজীবীরা মাদ্রাসায় জঙ্গি খুঁজেন আমি সেজন্য ঢাকা রাজধানীতে বলেছি আপনারা যারা জঙ্গি হল বার্মার সরকার কেন বলেন উনি মাদ্রাসায় জঙ্গি খুঁজেন পেয়েছেন একটা बास पढ़ा शायक रहमान इंग्रेजी भाईलांते हाथे तस्बी नहीं लम्बा जामा पड़े रसुलर देह मुबारक चूरी करक्रांत कर लेकिन ইহুদি কারা ছিল কারা ছিল এই পৃথিবীতে আল্লাহ যা কিছু বানাইছেন এর মধ্যে আর এইদিদের থেকে আরো খারাপ হলো মুনাফিক আল্লাহ এহুদি এবং মুনাফিক থেকে আমাদের ইমান আমল হেফাজ করল রসুল দুটো জিনিস রেখে গেলেন এক নাম্বারে কোরআন ভালো করে খেয়াল করেন আসতে বলেন কেন কয়টা জিনিস আরবি বলেন হে উম্ম দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাই দুটো জিনিস যদি তোমরা চূড়ান্ত ভাবে আক্রায় ধরো কোনো ভয় নাই এক নম্বর হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন এক নাম্বার কোরআন এক নাম্বার কি নম্বরে বলেন এক নম্বরে দুই নম্বর কেউ বলেন সুন্নত কেউ বলেন হাদিস ছয় হাদিস বলেন বলেছেন কোরআন আর মাধ্যমেই আমি রসুলের সাফা পাবেন আলাই কুমি সুন্নতি আমার সুন্নত আমার সুন্নতি যারা আমাকে মোহাব্বাত করবে তারা আমার সুন্নতের মহাব্বাত করলেই মহাব্বাত যাবে ভাইরা আমার কিউ আমাকে মহব্বত করে আমাকে একটা টাকা দেয়নি জামা দিল কাপড় দিল প্রমাণ কি সে আমাকে মোহব্বত করে না করে আমাকে দেয়নি আমার ছেলেকে দিয়েছে আমাকে দেয়নি আমার সাথীদেরকে দিয়েছে রসুল বলেন আমি রসুলকে যারা দেখে দেখে মোহাম্মতের তৃপ্তি অর্জন করেছে তোমরা মুহাম্মদি যারা পরবর্তী প্রজন্মে আসবে আমি রসুলকে দেখার সৌভাগ্য যাদের হবে না তোমাদের কাছে আমি রসুল সুন্নত রেখে গেলাম এই টুপি পয়াগম্বরের সুন্নত আমার উন্নতের দল যারা নবীর মোহ্বত নিয়ে জমিনে থাকবে কবরে যাবে আমার নবী বলেন তারা বিনা হিসাবে জান্নাত ভাইরা আমার মায়ার নবী দুটো জিনিস রেখে গেলেন কোরআন মুসলমানের সামনে না সুন্নতের রে আল্লাহর আশেক নবীর উন্নতের দল মানুষ ছয় বাড়ি খুঁজে খুঁজে বিয়ে করবে মেয়ে দেখে ছয় বাড়ি দেখা শেষ করে এক আমার হয়েছে ওই বাড়িটার মেয়ে নিয়ে ঘরে গিয়া বলে দুঃখ নাই কেন বলে আমি হাজারে মেয়ে পেয়েছি একটা আমার জীবনের শান্তির মির আমি এখানে স্থাপন করে দিব এরে মানুষ ভালো করে। ভাইয়ালো শিক্ষক ভালো ছাত্র বেইমানের দল তোরা জানা আমার নবী কেমন আমার মায়ার নবী আমরা কেমন একজন নবী পাইছি বেইমানেরা জানো না তোমরা আমাদের সামনে কত কত আদর্শের গান এ জমিনের মধ্যে কত জন নতুন নতুন আদর্শের গান শুনলাম বহু আদর্শের ফেরি হয়ে গেল বিভিন্ন রকম কত আদর্শের মতবাদের স্লোগান শুনলাম সোশ্যালিজম ক্যাপিটালিজম কত সমাজতন্ত্র গণতন্ত্রের গান শুনলাম আল্লাহর আমার আমার আর কারো আদর্শ নাই দুনিয়ার সব আদর্শ না প একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক হাজার হাজার বছর পর নীজির আদর্শ দেখে দেখে কত বেদিন বেদিনা হয়ে গেলের চেহারা মোবারকের দিকে একবার নজর করলে সাত দিনের ক্ষুদা নিবারণ হয়ে যায় জেরসুলের চেহারার এত বর খের ক্ষুদা নিবারণ হয় কেমন আমার মায়ার নবী জেনবি রাস্তা দিয়া চলতে 10 বিশ কিলোমিটার দূরে যাওয়ার পরও এই রাস্তার পুরা রাস্তাটা থেকেই মেসকের ঘ্রান পাওয়া যায় এর নবিরুম্মতের দাল কেমন নবী আদর্শ দেখে আর বলে না রাখলে অসুবিধা কি পর্দা কেন করোনা না করলে অসুবিধা কি কেন তুমি নামাজ পড় না বলে না পড়লে অসুবিধা কি ভালো করে লিখেরা রাখ মেমোরি হয়ে যেতে পারে ভালো করে আর যদি কেউ বলে টুপি না দিলে কি হবে লোকটা চূড়ান্ত বেআ টুপি দেয় না সে বেআল কি না কিন্তু যদি বলে টুপি না দিলে হবে কি বিভিন্ন কারণে দাঁড়িয়ে রাখে না লোকটা বেআক না তবে আমল কিন্তু যদি বলে দাঁড়িয়ে না রাখলে কি হবে চূড়ান্ত বেআ কথা বুঝে কোরআন হাতি সে বয়ান করেন অল্প বক্তার কথা কয় আমার থেকে ভালো অভিজ্ঞ বড়িসের পাড়া নাম্বার আছে না আমি তো আয়াত নাম্বারও বলতে পারি না আমি তো কোরআনের লাইন নাম্বার বলতে পারি না আমি হাদিসের পৃষ্ঠা নাম্বার না। এর মুসলমান এর বড় কেন এত আকর্ষণ এগুলো আমার চেহারা অহংকারীর সাথে বলি না বুঝাবার জন্য একমাত্র রসুলের আদর্শের আকর্ষণ আর সুন্নতের মোহব্বত কোরআনের আকর্ষণ আর এর মাঝখানে আর একটু বরকত হলো খাটি তাহাতা কান্নাওয়ালা বুজুর্গ নেক নজর দালাল আছে নাকি বখালীরা চিল্ল বখালি শেরি বের স্পষ্ট হাদিস আল্লাহ বলেন পয় বলেন আল্লাহ কারা যারা খানার আগে একবার খানার পরে তিনবার বেরিয়ে থাকেন যাদের দাঁড়ি নাই টুপি নাই নামাজ নাই পর্দা নাই এরা অলি আমি অলিনা করলে কি বিশ্বের নাম নিচ্ছিনা জল্ একেবারে পানি হয়ে যায় বিশ্বের নাম বাবার নাম এরা কুতুব এগো নাম নেওয়া যাবে আচ্ছা আপনারা তো পেয়াস গোসের কথা একটু কম বুঝবেন আর আমি পেসের কথা কমই কই। সহজ বলেন তো দাম পিস থেকে বেশি থেকে আব্দুল কাদের জিনানির দাম বেশি হ্যাঁ বুঝছে কে যুবকরা রেডি আস ভুল আমার হতে পারে না ভুল হতে পারে না হইলে ট্রেনে ধরাই দেয় সবার কাছে কমাছে मन करना भाई तुम्हें सठिक बोल तर रक्तर मोहब्बत नहींनार आलोक सत्यतार्लोगान जी भूल धरए हमार भर दे हिंदू तुम्हें मुसलिम परिवार सदस्य तुम्हें दरए दे सठिक बोल तुम्हें कथाटा के मिले एकत्रे स्लोगान द আমার সাথে এক হয়ে যাক চলাফিরা জীবনে একাত্রেই চল জেলখানায় গেলে রক্ত দিলে মৃত্যু হলে কিন্তু কোনো মুনাফিকার বেইমানের সামনে মাথা নত করবি না সতর্ক ভুল কইলি হ্যাঁ নেই বলব একেবারে এক্ষুনি দরকার লাগিল আমার সাজ করবে আর যদি বলুন আমি সঠিক বলি করার আলোকে তাহলে আমার সাথে রক্তের বিনিময় হলো এক বন্ধনে থাকবি যারা উল্টো পাল্টা বলে সমাজকে কলুষিত করবে এদের ক্ষেত্রে সতর্কতাগুলো বন করব এতগুলো মানুষ এখানে সব আমার মুরিদ আমার দলের অবশ্যই না আপনারা এত কষ্ট করে এখানে আছেন আমার দুইটা বরকতের জবানের বরকতি গালি না আমি দুইটা বরকতি গালি দিব এইটা শুনতে আসেন আমি বলব অফের কাফের কাফের আমি একাই আপনারা আসেন কোরআনের মহাব্বতের দিনী আমলের কিছু কথা শুনবেন তা আমার কি প্রয়োজন অমুকে কাফের অমুকে কাফের এটি বলা কি ব্যর্থতা কি ভেতরে আছে অল্লাহ আর মানুষ নামাজ পড়ে না পর্দা করে না হালাল খায় না সুদে জড়িত ঘুষে জড়িত নেশায় মাত্র হয়ে আছে তাঁশের আড্ডা জুয়ার আড্ডা আমার যুবকের চরিত্র আজ ধ্বংসে চূড়ান্ত পর্যায়ে চলে গেল মোবাইল ফেসবুক ইউটিউব নেশাগ্রস্ত ক্রামবোর্ড লুডু কত আড্ডায় আমার যুবকের জীবন চলে যাচ্ছে এই দিকের আলোচনা যদি কোরআনসুন্নার আলোকে করি গালি দেওয়ার টাইম করব আবু হানিফা আমাকে কোরআন শরীফ খুলে দিলে আমি আরবি বলতে পারি না এরকম লোক নাই বোখারি শরীফ আরবি খুলে দিলে বর্তা আমরা সে আবেগ প্রবণ মানুষ পড়লে তেরোটা ভুল হয় মুসলিম হিসাবে সালামটা দিতে শিখিনি অথচ বিয়ে পাশ করে বসে আছে বছরের বুড়া ভাম হয়ে মুসলিম হিসাবে সালাম দিতে জানি না হাজ হিসাবে ছেলে আমি সালাম দিতে গেলে সাময়কুম সামায় কুম তরুফে ঠাণ্ডা করুক ঠাড়া পড়ুক হাসির খোরাক নয় লজ্জা থাকা দরকার যে তুমি কত বড় বড় অঙ্ক করে আসলা ইংরেজির টকিং করে আস তুমি কত বাংলা উচ্চারণ তোমার তো লাল্পা নয় সামান্য শব্দের ভেতরে আসসালাম আলাইকুম আ রাহমতুল্লু এতটুকু শব্দ কত শান্তির বার্তা তুমি মুসলিম হিসেবে সালামটা শুদ্ধ করে দিতে জানো না এটা কত লজ্জার ব্যাপার আর আজ আমরা মুসলমানেরা রসুলের আদর্শকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া ক্রিকেট আর খেলোয়াড়দের গোলাম হয়ে মাথার চুলগুলো কেটে ইন্দুর বান্দর হয়ে গেছে হ্যাঁ যুবক করলি কোন জগরা আছে সব কথার টার্গেট যাহার নাম থেকে বাঁচতে না এখানে আসলাম আজকে কানের মধ্যে কি লাগায় যুবক হেডফোন না তিনটা বাজে ঘুমায় না মা কাকুমাবি না ক্যাস্ত কথা কোনো কানেও শুনে না কান ধ্যান্ডা বানায় ফেলাইছে হেডফোন লাগায় মা যদি বলে গোসল করবি না বলে কালকে বেড়াইতে যাবো কানের পার্স নষ্ট হয়ে গেছে যুবক পৃথিবীতে যদি কোন বন্ধু নিরাপেক্ষ খুঁজো এই বন্ধু রক্ত যাবে তোমার ক্ষতি হতে কোন বাঘের বাচ্চা থাকলে দাঁড়া এটাই বল। আর তুই যাদেরকে নিয়ে তাশের আড্ডায় যাও লুডুর আড্ডা করো ক্যারাম বোর্ড খেলো বিভিন্ন নেশাগ্রস্থের আড্ডায় যাও পার্কের আড্ডায় যাও এই বন্ধুগুলো তোর काता गोपने षड़े घर बहुत जबईटा रस्तार पार्शे फिर रखे घटना की बांगदेश हजार हजार हो জানো তোর বাবারও ক্ষতি করলি তোর নিজের জীবনটাকে ক্ষতি করলি কারণ তোর বাবা যে মাথা ঘাম পায়ে ফেলে ব্যবসা বাণিজ্য করে তোর জন্য কিন্তু লেখেরা। মেমোরি ফরম্যাট হয়ে যাবে লিখেরা বাবার মাথার ঘামের টাকার মধ্যে যদি তুই অজান্তে হাত ঢুকাই দাও কোটি টাকা কামাই করলো দেখবি করবি নিজ হাতে কেন বাবার ক্ষতিকর কর নিজ হাতে কেন মায়ের ক্ষতিকর ওই বন্ধু তো তোর এক টাকাও দিবে ওরা তো তোর থেকে চাচ্ছে দিতে চাচ্ছে না নিতে চাচ্ছে একদিন মনে কষ্ট দিবি ওরা ধর্শন বখাটে গোপনে ষড়যন্ত্র করে তোর জীবন তাকে শেষ করে ফেলবে ২০ বছর পরে তোর চেহারা থাকবে গোলাপ আপেলের চল্লিশ বছর পর্যন্ত তোর চেহারা থাকবে সুন্দর ঘাটতি হবে না তো আয়নার সামনে আজকে গিয়ে দেখত তোর চেহারায় নূর নেই কেন তোর চেহারা দিয়ে তাকাইলে মায়া আসে না কেন কারণটা কে शुदू की तर जीवन आ रकम अच्छा मोल्लार कथा जो सन्देह करो তোর এই কোম্পানিগঞ্জে এম বিবিএস ডাক্তার আর ভালো অভিজ্ঞ সায়েন্স সম্পর্কে অভিজ্ঞ লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা কর যে ভাই যান মোহলাদের কথা বিশ্বাস হয় না বলো তো মোবাইলটা আমি চালাচ্ছি অ্যান্ড্রয়েড এ কি দাম ইচ্ছে এটার তার আমার শারীরিক কি সমস্যা হচ্ছে যৌবন থাকতেও দেখবি যৌবন নাই বিয়ে হার বালের সাথে সংযোগ কালেকশন করবে নিয়ত থাকলে বন্ধ কর তোর কবে বৌ নেই আর যদি মনে করো লাগবেই তা চুপচাপ কর নামাজ পড় পাঁচবার পজু করবি সেহার আগুরে ঝল করবে এই তোর কপালে যদি বিয়া থাকে তাহলে তুই দুনিয়াতে আসার আগে তোর বউ আল্লাহ আগে পাঠিয়েছে এটা ইসলাম আমি ইসলামের কথা বলছি আল্লাহ যদি তোর কপালে বউ রাখে তো তুই দুনিয়াতে আসার আগে ওই বউ আল্লাহ কথা আগে পাঠিয়েছে তা তুই টেনশন করো কাল তুই চুপচাপ থাকবি হঠাৎ সময় মতো দেখবি তোর সাথে সপাত করছে ওই মেয়ে আরো তেরোটার সাথে শপথ করছে মিথ্যা বলছি যুবকরা কথা উল্টো जीवन जौवन केहरा सौंदर्य नष्ट तोर मत जुब আমার মতো হুজুর না স্কুল কলেজের স্টুডেন্ট সুন্দর একটা ছেলে হেলে ইন্টারে পড়তেছে শুরু খুব সুন্দর আইসা সালাম দিয়ে মোবাইল হয় দেখি দাড়ি নাই টুপি নাই লাম্বা চৌ পুরো ম্যারাডোনা হয়ে আর ওর সুরাথলো টুপি একটা আমার মতো লাগিয়েছে কলা ছাড়া পরিবর্তন স্কুলে পড়ে দাঁড়িয়ে আছে নামাজ পড়ে হালাল খায় ড্রাইভারি করে নামাজি দাঁড়িয়ে যুবক নাই তোর পাশের ক্লাসের ছেলেটা যদি নামাজ পড়ে দাড়ি রাখলে तु क्या पारिनेश मुख्य जबाब तर समस्या वाले कय घंटा एकेल नामा टाइम गुना दाड़ी ना दाड़ी कटे একটা কাটলে একটা কবিরা গুনে এবার কয়া করোের পাওয়া নষ্ট যদি ভালো বউ পাইতেছা টেনশন করিস না আল্লাহ আল্লাহ এমন একটা মেয়ে চাই গরিব কিন্তু কোরআন শরীফ পর্যাণামা হতে হবে জীবনের এইটাই তো শেষ পাওয়া বউ ভালো তোর জিন্দিগি ভাঙো কথা বুঝো না আর এইটা যদি বেতাল হয় তোর জীবন শেষ আর একটা যে করবি দেখো না আর একটা করতে যাই ফাঁসি আর যদি বুঝো বুঝো পাই না পাই তো মনে করবি তোর কপালে বিয়ে নাই ও মাইয়া জমিন আসে না তুই বিয়ের আগেই হয়তো নিয়ে যাবে আর যদি আছে তো আল্লাহর কাছে বল খালি আল্লাহর কাছে আল্লাহ করো আল্লাহ জীবনের পদ্মা নিশীল একজন স্ত্রী হিসেবে আমাদের জন্য আল্লাহ কবুল করবকরা আমিনাও কেউ কেমন যে নবীর জন্য জঙ্গলের হরিণ কাদে যে রসুলের জন্য মাস কাদে মাস গাছের পেছনে দাঁড়ায় হে আল্লাহর রসুল আল্লাহ কাঠের দুর্বল হয়ে গেছে নতুন একটি মেম্বর বানায় দেন আল্লাহ নবী সাহাবাইকার কান্না করে এমনই ভাবে গাছের আওয়াজ কান্নার আওয়াজ সাহাবাহিক বলেন আমরা নিজ কানে শুনলাম মানুষ যেমন কান্নার আওয়াজ করে তেমনি খেজুর গাছের নিম্বর কান্নার আওয়াজ করে নবীকে বললাম নবী জিজ্ঞাস করে ও গাছের মিম্বর কেন কান্না করো বলে রসুন আপনার বিরোহে বেদনায় কান্না করুের মতো দাফন করে ফেলবে হাসলের ময়দানে আপনার পাশে থাকু নে আল আমিনছ আমরা রুবাবে আকু কেমন নবীর উম্মত হয়েছিল ভাই না যে নবীর জন্য সারা দুনিয়া পাগল আমেরিকার বিজ্ঞানী নীল আর রস্টন মাইকেল খালি চাঁদের দেশে গিয়া নবীর আঙ্গুলির ইশারা চাঁদের ফাটলের ছবি জমিনে সে কাlema চাঁদের ইশারা আঙ্গুলের ইারা চাঁদ আলাদা হয়ে গেল জেনবীর মোহ্বতে গোটা জমিন আল্লাহ মসজিদ বানাই দিলেন যে কোনো জায়গায় সিজ্ দিলেন কথা হয় না এই জন্য কি পিসাবুজুরের কদোনও দিব जीव दशा इमे मुसलिम हमारे अमुसलिम हम पृथ्वी श्रेष्ठ नबी আমি বলছি না প্রমাণ করব কেউ দিয়েছে তো সম্মানের সিজদা দিলে যদি বরকত হয় তো সম্মানের সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানিত আমার নবী তাকে সিজদা কেন দিল না এক তাই জবাব আল্লাহ সারা পৃথিবীর কাউকে রসুল যেমন দামি রসুলের আদর্শ তেমন দামি রসুলের মতো যেমন কোন নবী নাই আমার নবীর আদর্শের মতো কোনো আদর্শ আর ভালো নাই দয়া করে এমন একজন নবীান করেছেন আল্লাহ বলেন ময়দানে আপনি আগে যাবেন এবং আপনার উন্ম জামনা ত্যাগে যাবেন আপনার যদি ঘুমায়। আমি আল্লাহ কত মায়া করি আপনার উন্নত যদি এসব নামাজ জামাতে আদায় করে ঘুমায় আবার ফকরের নামাজ উঠে জামাতে আদায় করি নে ঘুমায়া ঘুমায়া যত সময় ব্যয় করেছে এই সময়টাকেও নেওয়ার আয়োজন দেওয়া হবে আলিহি সামলু আলৈহি আলিহি ও সঙ্গল আল্লাহ নবী বলেন এক হাজার বার তুদি দৈনিক পড়ো রসুলির উপরে দরুদ পড়ো কয় হাজার বার আল্লা তোর মরম হবে না মরম হবে না জানাতে রেখা তাই না লেখা পর্যন্ত নিজ হাতে কর্ত খন করেন শত্রুদের থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ নবী বললেন সবাই কেন আপনারা আমার সাথে বত খন করেন তখন কিছু মুনাফি আল্লা নবীর সামনে মিথ্যা অজুহাত পেশ করলো খনন করতে পারি না কষ্ট লাগে এই কারণে তারা মিথ্যা অজুহাত দিয়ে ভাবতে চাইলো জিব্রাইলামিনাঈশা বলেন পয়গম্বর এরা সর্বনাফিকে সুযোগ দিয়ে না এদের অন্তর কর খারাপ এদেরকে পানি শোনা দেন কান ফি রসুন কপালে হেদায়াত নাই কিন্তু মুমিনের জন্য এখনো নবীর মধ্যে উত্তম আদর্শ আছে নবীর আদর্শ যদি কোনো মুমিন ওই সামনে এসে প্রশ্ন করল হে অমার তোমাদের নবীর আদর্শ নাকি শুনলাম এত সুন্দর একটু বয়ান করে শোনাও এখন এমন দামি হয়ে গেল যে অমর রাস্তায় চলে শয়তান রাস্তায় চলে না ভয় এক মিনিট একটু চিন্তা করেন তো বেটা যে শয়তানে ভয় আমাদের ওরা দেখে ওদের থেকে বড় শৈতান আমরা আমাদের দুষ্টমির সামনে চালাকির সামনে শয়তানের শয়তানি বন্ধ হয়ে যায় অমর সাথে একমাত আল্লা তিন জায়গায় আয়াতি করেছে সেই অমরকে বলে তুমি নবীর ভাগ লি দিয়েছা সেই নবীর এত সুন্দর একটু বিবরণ দেয় এসে আমি নবীর হাতে কালে মাড়ায় মুসলমান হয়েছে। আমার দ্বারা সম্ভাবনা যাও নবী বেশি ভালোবাসে হজরত বেলার বেলালের আদর্শের বয়ান বেলাল থেকে শুনে নাও লোক সাহাবি বিলাল নবীর আদর্শ একটু বয়ান শোনাও কে সে বেলাল যে বেলাল গরিবের সন্তান আল্লাহ তালা বেলালের কলিজা আমার নবী বলেন বেলাল আমি দেখলাম হাতারাও তুমি এমন কি আমল করো বেলাল বেলাল বলেন পয় আমি যতবার অজু বানাই আমি অজু করে দূর কাটনা বন্ধ করি না আমাজই নেই না পৃথিবীর শ্রেষ্ঠ চোর যারা নামাজ চোর কার কথা নবীজির কাকের সুর শুনে নে ইমামের সালামের পরে আর পরে না সালাম ফিরে দৌড় এমন দৌড় বাড়ি গিয়ে দেখা আর একজন আর জোটা নিয়ে হাজির দড়া এই কোয়ালিটি যার নামাজ না পড়লে কিছাফা করতে আসে দেখা করতে এ কোন একজনে কানে কি মোবাইল নাই ওই কোন আর একজনে কান্না করে মানি ব্যাগ নাই ফিরিস তারা নিচ্ছে আল্লা রাসমানি গজব তোর করে শুরু হলো মরার পরে না আগে কারণের চোখের পানির বড় আল্লাহ জীবন নষ্ট করে দিবে তোর মেয়ের কিডনি নষ্ট করে দিবে না হয় তোর স্ত্রীর জীবনকে ধ্বংস করে দিবে মরার পরে না আগে আমি তোর জন্য বরদ করি না এখনই যদি বরদ করি আর এতদুরো মানুষ যদি আমি বলে আজকে রাত্রেই তোর গজব শুরু হয়ে যায় আমি বরদয়া করছি না আল্লাহ দায়াত দান করু বেলালের কাছে যখন লোকটা গিয়া বলল পড়ের আদর্শে একটু বায়ান দাও বিজয় করে দিলেন আমার হাতে আজ মক্কা বিজয়ের বুদ্ধি বিজয়ের নামাজ মোহ্বতের জামাতে নামাজ হবে ওপে কত বড় আসে ঘরের মধ্যে বাঘ ভাল্লুক বানর দিয়ে সুকেশ গুলো করে আছে এটা নামের বাক তুমি কিসের আশেষে পিসে খুব মানি বলে পানি দাও এক নাই গেলের জন্য জীবনটা দিয়ে পর্দা কর সময় নেই নামাজ পড়ো বলে টাইম নাই ব্যস্ত কত বড় কপাল পড়া কত বড় কপাল পড়া কয় নামাজ না পড়লে কি জানলাত পরা যাইবো না কত বড় ধৃষ্ট প্রশ্ন বলব ঘটনাটা কি টানব আমার মাকসাত কিন্তু রসুলের আদর্শের ভয় হয় আমার রসুলের আদর্শ কত পারফেক্ট আঙ্গুলের নখগুলি কেমনে কাটবি এখানেও কি মদিনার নবীর আদর্শ নাই মাথার চুল কেমনে রাখবা কেমনে কাটবা পোশাক আর যারা সুন্নত মানে না এরা সুন্নি হবে দূরের কথা খাটি মুসলমান হলো কিনা চিন্তার বিষয় ham sirate musutaba darta মায়া নবীর কত সুন্দর আদর্শ হয়ে যাচ্ছে অন্তরে কষ্ট লাগলো না যদি লাগতো তাহলে বাংলাদেশে নবীর দুশ্মনের ফাঁসি সবার আগে ভাইয়া যেত ভাইরা আমার কেমন ভিন্ন পথ অথচ নবী আদর্শ বাস্তবায়নের জন্য কত রাস্তায় ঘুরেছেন আর গালি শুনেছেন নবী কেউ কে গালি দেননি পাথর বেঁধেছেন আমার পয় এরপরও আল্লাহর মোহব্বত থেকে বিশিচ্যুতু হয়ে আলাদা হয়ে যায় কত মার খাইল নদ আমরা এর এরপরও আমরা রসুনের আদর্শ মানতে পারিনি তার জীবনটা বড় ধন্য হবে নবী পরামর্শ করলেন আজকে বিজয় রাজানটা কে দিবে একজনে দাঁড়ায় বলে ও পয় আজকে আজান দিবে আপনার আপন আপন সাহাবি আপনি যখন আবু বকরের ঘরে গিয়ার ডাক দিলেন নবী আপনি তো বলেছেন আপনি তো আমাদের শুনাইছেন আপনি যখন আবু বকরের ঘরে গিয়া ছোট্ট আওয়াজে আওয়াজ দিলে আবু বহু আগে আপনি বলেছে। হিজরতের পথে আমি আবু বকর সাথী হবো আল্লাহ যত ব্যস্ততাই সময় কাটাই রাতের বেলা আমি দরজার কিনার দ্বারা অপেক্ষা করি আমি আমি দরজার কিনারে অপেক্ষা করি এত কে জিন্দিগি তারপরও ঘুমাই কারণ আমার নবী যদি আইসার ডাক না আমার ঘরে আমার ছোট কন্যা আসবা প্রতিদিন রাস্তা বানায় রেডি থাকে নবী আসবে দূরের পথ নাস্তা দিয়ে দেবে আমার মেয়ে আসমাও ঘুমায় না নাস্তা নিয়ে প্রতি। খুটির গোড়ায় উঠ বাঁধা ওই উটো কোনো দিন ঘুমান ওই উটো আপনার দিয়ে তাকায় থাকে আপনি কখন আসবে নেই অপেক্ষায় একটু না তাক আল্লাহ নাকি বিপদের সফরে দর করি আমি আবু বকরের সফর আমার সাথে আর শুরু হলো নদিনা পর্যন্ত সফর থামবে না আবু বকরের সফর শেষ হবে জগন্নাথের বাগানে গো নবীরা পুরানা দিলে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুলশির তুমি জানে নবী বিনে কে তরবে পুলশির তুমি জানে খাবলা গানের পিছনে চুল খায় তো তোর চামড়া শেষ হয়ে যাচ্ছে মলম লাগাই তো লেহেনে জীবনটা নষ্ট করে ফেলতেছে কিন্তু গান গাওয়ার জন্য হাফিজুর রহমানের ওয়াজে যাইয়া কেন কিচ্ছা কাহিনী বলে কোরআন হাদিস নাইনি কিচ্ছা কাহিনী বলি না কোরআন হাদিসের ভয় তো সোনা গান গাইনি তো আর এগুলো দেওয়ার কোন মাধ্যম নাই ফেসবুক নামের গজবের একটা পৃষ্ঠা রয়েছে আমার নবী যে নবীর সারা জিন্দিগি বরাত লেখালেখি হলো আজ পর্যন্ত কেউ লেখে শিশু পারে নাই কেমন মায়ার নবী কেমন জীবনী বলার পরেও আজ পর্যন্ত শেষ করা গেল না আর কোরআন শরীফ হল হুদাল আলমিনবীর উন্নত আজ ওই নবীর জন্য তোমার মায়ানা জীবনটা আমার নবী উন্নতের জন্য নবী এখনো পাগল আসরের মায়ের দাঁড়িয়ে আল্লাহর নবী মনের আমার একটা উন্মত যদি জান আল্লাহ আমি আর জানতের প্যান্ডেলে আর যাব না একটা উন্নত জাহান নামে থাকলে তাহলে রসুলের উন্নত তিয়ত্তরের মধ্যে বাহাত্তর দল জাহান্ন কি তিয়ত্তর দলের মধ্যে বাহাত্তর দল জাহান এরা কতদিন থাকবে যাহার নামে আল্লাহ একটা সাফাতে কোবরা এটা বেঙ্গনের জন্য থাকবে দুইনের জন্য আল্লাহ তালার নবী আরো স্পেশাল পাঁচবার সুপারিশ করার অধিকার পাবেন এটা শুধু মুমিমতের জন্য যারা আগে আছে জান্নাতের সামনে ওয়েটিং রুম ওখানে গিয়ে অবস্থান করবেন নবীর কাছে না জান্নাতের কার কাছে তিয়াত্তর দলের মধ্যে এক দল জানজাতি বাকি বাহাত্তর দল কথা হয় না এ ঘোষণা কি নবীজির না যারা নবী করো আর মনে করো নামাজ সুপারিশ করবে কারণ না বইলে বললেন একদল মাত্র জান্নাতি আর বাকি বাহাত্তর দল জাহান এই যে বাহাত্তর দল জাহান এরা হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না বিদর্মী কেউ না সব রচলের সব মুসলমান তার ব্যাখ্যা হল দীর্ঘ বছর পর্যন্ত জাহান নামে থাকলে নবী তারায় থাকলেন কেমনটা না আল্লাহ বলবেন আমার আল্লা বলবেন আপনি জাহাঙ্গনামের মধ্যে চলে যান কোথায় কথা কে যাই নাই এই আর ইস্যু এখন যদি কেউ বাড়ি যায় এত যাই কইবো আল্লা কইবেনা সে তোরম আল্লাহ কই যাইতে বলবেন কথা করবেন নবীর কোথায় যাচ্ছেন এখন কোথায় যাচ্ছে আল্লাহ অর্ডার করবেন জাহান নামের মধ্যে আপনি যান আপনার যত উম্মুলো বেছে বেছে আপনি কুঠায় নিয়ে আসেন পিতা মাতা নাই যে তাহা তারপরেও কত মারা মারলতাকে দুশ্মনী ধরা ফুলসির তুমি জানে বিনে কে ধরাবে ফুল সির তুমি জানে আমার জীবন ভাবে দিনের লাগি কষ্ট করে দন দন শহীদ করিলেন ওদের ময়দানে আমার নবী জাহান নামে আল্লাহর অর্ডার পেয়ে যাবেন জাহান নামে গিয়ে নবী উম্মদ গুলো বাছাই করে সব নিয়ে আসবেন আল্লাহ নবী জাহান নামে গিয়ে উন্মত গুলো করে নিয়ে আসবেন কোন উন্মত আছে আল্লাহ বলবেন ফিরিস্তা ফিরিস্তা তোমরা জাহান্নামী গিয়ে দেখো তোমাদের দৃষ্টিতে কোনো ইমানদার আছে কিনা সবগুলো বাছাই করে এখানে হাজির করে দেখবে কার মধ্যে কিঞ্চিত ইমান আছে যেটা কেউ জানে না ফিরিস্তারা জানেন তাড়াতাড়ি নিয়ে আসো ফিরিস্তারা কিছু ইমান বাসাই করে নিয়ে আসবেন আল্লাহ বলবেন এরাও জান না হ্যাঁ ফিরিসটা আর কেউ আর নাই এইবা আল্লাহ ক আমার কিছু দৃষ্টিতে ইমানদার আছে আমার দৃষ্টিতে এই যে ইমানদার গুলো এর খবর ফিরিসটা তোরাও জানো না আল্লাহ তখন তখন যারা দাঁড়ি কেটে পর্দায় চলছে আর বলছে নামাজ না পড়লে কি ওই বদল পরিষ্কার মুসলমানেরা জবাই করে ঘরের মধ্যে বাঘ ভাগ ভাগের অভাব নয় আর কাহ ইমাম সাহুজুর এত দোয়া করে ঘরের মধ্যে গজব কমে না কেন আমার ঘটনা কি বলে গেলেন দেখি তো শরণ জীবনের সফর সঙ্গী দুঃখের সময়ের সফর সঙ্গী দুঃখের সময় কেউ নাই আগুবকার নবী বললেন আপনি বসেন আর একজন দাঁড়া আর একজন দাঁড়ায় আজকে বিজয় রাজান যিনি দিবেন তার কপাল বালো তবে আমার পরামর্শ হলো আর বিজয় রাজান দিবেন অমার কেন দিবে অমরের ফজিলার পরামর্শ আর একজনে দাঁড়ায়া বললেন নবী বিজয়ের আজান যিনি দিবেন তার কপাল খুলে যাবে আমার দৃষ্টিতে আমি বলবেন আপনার দুটো মেয়েকে বিবাহ করেছেন পরপর আপনি নবী তো বলেছেন আল্লাহ যদি আপনাকে আরো মেয়ে দিতেন ওসমানকে আল্লাহ আপনি মোহাম্মতে আরো ন্যায় দিয়ে দিতেন ও নবী ওসমানের তো বলেছেন নবী আজকে আজান উসমান দিব আর দাঁড়ায় বললেন না আজকে আজান দিবে হজরত আলী আপনি নবী আলীর প্রশংসা করেছেন আপনি বলেছেন থেকে আপনি কোথাও যদি যাইতেন আলীকে দায়িত্ব দিয়া যাইতেন অম্ব আলীর সারারা রাত প্রশংসা করবে শেষ হবে আজকে বিজয়েরা জান দিবে আলী আর কেউ না বসে যান এবার সিদ্ধান্ত হবে আল্লাহ থেকে নবী চুপচাপ এবার কিছুক্ষণ চিন্তা নবী কারণ আমি দিব না হয় কথাগুলো জিব্রাইলিনের আগমন হয়ে গেল জিব্রাইল আমিন এসে বলেন আল্লাহর পক্ষ থেকে সালাম আজ বিজয় রাজান কে দিবে আপনি পরামর্শ নিয়েছেন কেউ বলেছে আবু বাকর কেউ বলেছেন উমর কেউ বলেছেন আলী এবার আল্লাহর সিদ্ধান্তটা শুনে নেন আল্লাহ বলেছেন আজকের বিজয় রাজান আবু বাকর দিবে না ওমর দিবে না আজকের বিজয় রাজান আবু বাকর নয় ওমর নয় আলী নয় ওসমান নয় আল্লাহর সিদ্ধান্ত আজকের বিজয়ের রাজান হবে ওই আফ্রিকার জঙ্গলের বেলালের কম বেলাল এর কণ্ঠে আজ বিজয়ের কারণ বেলাল যদিও কালো কলিজা বড় ভালো এগুলে হ্যাঁ এগুলো এমনি হয় না মুজাহিদা মুরাকাবা মুশাহাদা নিতে হলে পাতির কাছে যাও না হয় অন্তর আলো হবে নাওলারে বাদাত করে ফরো বাদাত করে তারা যথেষ্ট করে না নফলে বাড়ে তাহার যুদ পরে পরে রাতের বেলা ঘুমায় না খাতি আল্লাহওয়ালারা এমন ভাবে কান্না করে এক সময় আল্লাহ চোখ আমি মাওলার কুদুরতি চোখ হয়ে যায় এক সময় তার জিব্বা আমি আল্লাহর জবানে পরিণত হয় বোখারির হাদিস করো চালা কি করো আল্লাহ লাগবে না পিস চূড়ান্ত রসুলের দুঃম বোখারির হাদিস শোনাচ্ছি আল্লাহ বলেন নবী বিনায় বলতেছেন হাদিসে হুদুসি হে রসুল আল্লাহ ব্যাপারে আমি বললাম এদের পাখটা তখন নিজের ইচ্ছায় চলে না আল্লাহ ইসারায় চলে আল্লাহ জবান তখন নিজের মন চালায় না আল্লাহ রায় চালায় ওই বান্ধা তখন নিজের ইচ্ছায় চলে না তার ইচ্ছায় চলে nasalati wa nusuki wa mahiyaya wa mamati কথা বল কেন আল্লাহ নবী প্রা করলেন আমার নামাজ আমার কোরবাণী আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া কার জন্য জোরে বলেন কার জন্য আমি খানা খাবে আল্লাহর মহাব্বতে যারা খানা খাবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তারা চেয়ার টেবিলে খাবে না কথা কেয়ার টেবিলে খাবে না ভালো করে রেকর্ড করো রসুলের যুগে চেয়ার টেবিল ছিল রসুলের যুগে ছিল এটা রসুলের সামনা এটা ইসলামের সামনা এটা অহংকারীর পরিচয় আল্লাহর মহব্বতে যারা ঘুমাবে তারা বিনাউজে ঘুমাবে না তারা গান শুনতে শুনতে ঘুমাবে না তারা আল্লাহর নামের জিকির করতে করতে ঘুমাবে তারা ছড়ি পরতে পড়তে ঘুমাবে যারা জিকির করতে করতে ঘুমায় আল্লাহ করে সেই সব নামায় কারে দুনিয়া শেষ লে তোরা কি বাদ দিয়া কথা কোন আল্লাহ দায় আন করি আর বলেন ভাইরা বেলালের কথা বলতেছিলাম কে সেই বেলাল যে ফেলালের মর্যাদা সারা রাত বায়ান করলে শেষ এহুদি বলে ভাই বংশের লোক রসুলের জীবনের পুরাটাই সাথে ছিল হজরত আলী কে হজরত আলী তার থেকে জেনে নাও লোকটা দরায় চলে গেল হজরত আলীর দরবারে ঘটনাটা কি শেষ করবো না হজরত আলী দরবারে চলে গেলেন হজরত বর্ণনা দেন আদর্শ রহমাত হজরত আলী কত বড় জ্ঞানী কত বড় জ্ঞানী আল্লাহ বলেছে আমি এলমের জ্ঞানের শহর আর এই শহরের দরওয়াজা হলো আমার সাহাবি আলী আমার বিচার করেন দুনিয়ার বিচারকে নিয়ে যাই মারুমির পর আজ সহ্য করতে পারবো না ওমরের মেজাজ তো বুঝে কথার আগে তোরবার কেন জিন্দা রাখ বাচ্চা আছে অবৈধ এখনো কেন হত্যা কর না মনে আগে আপনি হঠাৎ সিদ্ধান্ত দিয়ে মহিলার বিচার করতে গিয়ে গরমের বাচ্চা টান করে জান কে কর কথা <issions> না বাচ্চা যখন চলার সুযোগ হয়ে যাবে তখন তুমি নিরাপদ জীবন নিয়ে একা একা এখানে আসবা এরপরে তোমার বিচার হয়ে যাবে কত অমর কয় আমি কেমন আল্লা জবাব দে তুমি জানতে চেয়েছো বিরা দর্শক জবাব দেওয়ার আগে আমার একটা প্রশ্নের জবাব দেওয়া দুনিয়া চিনাটা কেমন একটু বিবরণ দাও বিশাল এর বিবরণ হজরত আলী বলেন তুমি যেই দুনিয়াটাকে বলছো বিশাল আল্লাহ বলেন বসার ডানার থেকেও দাম কম কথা বল না কেন দুনিয়ার দাম আল্লাহর নাই আছে কথা বলেন না কেন এ দুনিয়ার কোনো দাম নাই ও মুসলমান ভরসা আছে এ দুনিয়ার কোনো দাম নাই আলমালু আল দুনিয়া। জেলখানার মেহমান কথা বল না কোটি টাকার মালিক দেখো অবাব গরিব ঘুমায় আরাম করে মনটা বা সদা শিবে শেতা প্রভুর বরর বড়াই থাকলে দিলে রহমতার বে নিজেকে নিজে ছোট মনে করি সাদা উঁচু জমিন থেকে পানি নিচু পরে সময় স্মরণ করো আল্লাহ আমার থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার লব আমাদের লক্ষ্যে নাকি না। আল্লাহ কেন চাও না আমার আল্লাহ কেমন রব আল্লা বলেন যারা আমারে রব বলে স্বীকার করেন রবকে জিভ্লা দ্বারায় মহবতে বলো কে নদী কবু নো বাহু সুম আর তুমি যেই নবীর আদর্শ শুনবা সেই নবীর আদর্শ কেমন জানো আল্লা নিজেই বলেন কোন বই আশেষ পর্যন্ত শেষ করতে যত বয়ান বয়ান করে এমন কোন বয়ান নাই যে বয়ানের রসুলের শানের বয়ান নাই কিন্তু কেউ শেষ করতে লেখা শেষ করতে পারবে না পারবে না এর নবীর উন্নতের দল আমার নবীর আদর্শ তোমার সামনে কেমন করে তুমি চটবা এ টুপিটা কার আদর্শের টুপি কথা ক নবির আদর্শের টুপি আমি হাফিজুর রহমানের মাথা টুপি কোন বাবার যারা ভাবতে চুপি মারলে মাথা গরম হয় আমরা টুপি মাথায় দিয়ে মাথা গরম আজ পর্যন্ত মাকে গালি দেই নাই গালি নাই ওস্তাদের সাথে বে করি নাই কোনো উল্টো বরং টুপি না দেওয়া মাথা গরম সম্মান কমে গেল টুপির কারণে কম আছে অনুরোধ করে বলছি রে যুবক ভাই ও পর্দার মা না শুনতে কত দূর দূর থেকে আসলের মা ও বৃদ্ধ বাবাজিরা কত কষ্ট করে আছো তোমাকেও তো আল্লাহ সন্তান দান করেছেন আমিও একজন মায়ের সন্তান আমার মাও একজন মা তর জাদা তোমার ও মা মন ওটা কি চায় না একজন আলেমের মা হয় খবরে যাও সন্তান তোমার জানাজানি মা করবে ঢাকায় এসে দেখো না আমাদের মাদ্রাসা দুনিয়া সব সময় তো করেছি কোনোটার অভাব নয় কিন্তু মরণের পরে তো আমার কেউ নাই বাগানের দিয়ে তাকায় দেখলাম ওখানে আমি স্যার আর কেউ থাকবে না দিনের বেলাও যাইতে কবরের কিনারাই যে গিয়ে যদি কোরআনের টান দেয় আমার বিশ্বাস আল্লাহ কবরে আজ আর দিবে না কিছুই না একটু চোখ দুটো বন্ধ করে বামে কত বন্ধু বান্ধবেরা চলে গেল কত বন্ধুদের নিয়ে এক জায়গায় আড্ডা দিয়েছি আজকে ওই মরহুমায়ের মধ্যে যার কণ্ঠগুলো গজলের কণ্ঠ এখনো যদি কাদের মধ্যে লাগাই এক বক্তা যাবু জাফর চলে গেল দুনিয়ার থেকে কবর জিয়া কয় যশোরের ওর তিনটা বাচ্চা আছে ছেলে বড় ছেলেটা অল্প বয়স খুলনার এক মাদ্রাসায় পড়ে ময়দানে কত এতি ওই বারবার মুসলমান গুলো টেকনা ফিগিয়ে দেখলাম নিবারণের কিছু নাই ভালো কাপড় উপরনে নাই কত কষ্টের জীব যাদেরকে আগুনে পুরিয়া পুরিয়া ভস্য করে ফেলল এমন কোন দিন নেই যে গাড়ির নিচে যুবকের লাশ নেই পানির নিচে ইদানিং বেশি মরণের লাশ যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ এ যুবক তোর পা দুটো আগায় দিয়ে আমি তোর পায়ে হাত রেখে বলি তোর মতো যুবক আর সে হারা ভালো লেখাপড়া এক নম্বর হঠাৎ করে অসুস্থ হয় দুনিয়ার থেকে চলে গেল কিছুই না দুনিয়াটা কিছুই না মা কান্না করে সন্তান আমার নাই এর যুবক আল্লাহ কেন তুমি হেদায়তের পথে আসতে পারো না ব্যবসা করো করো চাকরি করো করো লেখাপড়া করো করো তোমার কাছে একটা কোরআনটাকে শুদ্ধ করে বাবার খেদমত করো আল্লাহওয়ালা বুজুগের বন্ধু হয়ে যাও এবং সহিানসুলের তহ সরযন্ত্র করিও না দুনিয়াটা কিছুই না আল্লাহর দরবারে তহবা করো আল্লাহ তহবার দরজাটা খুলে রাখছে চোখের পানি ছেড়ে কান্না করো জীবনটা বড় বিপন্ন হয়ে যাচ্ছে একটু ডানে তাকায় দেখো তোমার মতো একটা যুবক ডুবি মাথায় শাক পরালঙ্গী পড়া আমার হাতে সালাম দিয়া চোখের পানি ছেড়ে করে। আমি বললাম হে যুবক কেন কাঁদ বলে হুজুর একটু আমি তেয়ারছি আমি হিন্দু থেকে কানামা পরে মুসলমান আমার মা বাবায় যখন আজ করতে পারলো আমি দাড়িটা কাটি না কেন বারবার আমার মা বাবা প্রশ্ন করে দাড়ি কেন ফলার আমি কিছুই না। এক পর্যায়ে দেখে আমি মোবাইলে কি শুনতেছি মা বাবা আমার জোর করে মোবাইলটা নিয়ে গেল আমি বুঝলাম কোন রকম একটা রুমে থাকি আমার স্ত্রীর কাগজ এখনো এবিড এর কাগজ আমার হাতে আসে নাই হুজুর একটু দোয়া করবেন আমি ভালো শিক্ষা অর্জন করেছি একটা চাকরি ছিল আমার মা বাবার চাকরি থেকে রাতের বেলাও ঘরের মধ্যে কোন খানা শ্রী কি কি ঘেয়েছরে যুবক যুবক চোখের বাড়ি সে বলে হ আমি কিছু টাকা দিয়ে বললাম রে যুবক এইভাবে কষ্ট করে কি তুমি ইসলামের উপরে টিকে থাকতে পারো যুবক বলে হুজুর কালেমার পতাকা যখন গলায় লাগে গঙ্গায় আসবে জীবন চলে যাবে হিন্দি গান গাইলে লক্ষ কোটি টাকা ওই জুন জামশেদের হাদিয়া ইন্টারনেটে চার্জ দিয়া দেখ এখনো তার হিন্দি গানের আওয়াজ কোন গানের শিল্পী না মনে হয় জানো পাকিস্তানের বড় একজন যুবকাল্লার গোলাপ তোমার মতো হাজারো লাখ যুব চিন্তার কারণ নাই আল্লা সম্মান দিবে কোন টেনশন করিও না আল্লাহ তার মান্দাকে না খায়া মারে না দাঁড়ায় মাদ্রাসায় পড়ুয়া কেউ বেকার না কার কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ কোরআনওয়ালা কেউ হেফাজত করবেন আমার আল্লাহ অতএব করে বলছি যুব উপরে চলুন দুনিয়াটা কিছুই না কিসের মা কিসের বাবা কেউ তোমার স্বাস্থ্যের জন্য মায়া করে আঘাত লাগবে মা তারায় দিবে বাবাও তারাই দিবে কেউ নাই আমার নবীও দুনিয়াতে বড় এত খেলতেছে নবীকে সালাম দিয়ে দিল নবী বলেন আমি আর সামনে গেলাম গিয়ে দেখি রাস্তার পার্শ্ব শীর্ণ একটা ছোট বাচ্চা বসে মহবত নয় মন খারাপ করে আমি হাটটা ধরে বললাম রে সন্তান এখানে কেন তুমি কাঁদতেছো পরনে কোনো কাপুর নাই যুব ও নবী বলেন ওই বাচ্চাটা ডাক দিয়ে বলেন আমি বাবা হারা বড় এত বাচ্চাটারে গোসল করাইয়া দিলাম এদিকে আমার নবী একটা চাদর নিয়ে দিয়ে আলাদা করে দুটো টুকরো করে ফেললেন আম্মা জান আয়েসা বাচ্চাটায় যখন গোসল করাইয়া দিল আমি দাঁড়াও আজকে তুমি হেঁটে হেঁটে মসজিদে যাবে না নবী বসে গেলেন আর বললেন তুমি এতে আমিও একজন আমি এতিমে তিমের দুঃখ বুঝি তুমি তুমি পায় মাটিতে লাগায় হেঁটে হেঁটে হসছে যে যাব আমি নবি বসে গেলাম আমার কাদের উপরে তুমি পাও দিয়া বস তোমাকে কাঁধে নিয়ে মসজিদে বয়ান আল্লাহ করলাম বাচ্চাটা দেখি নিচে মাটিতে বসে গেল আমি বললাম না তুমি নিচে বরফের দিকে আস টেনে আমার পাশে মেম্বরের উপরে বসাই না আল্লা ওই বাচ্চাটারে আমার পাশে উন্মতের জানায় দিও উন্মতেরা যদি এ তিন পায়া মাথায় হাত দেয় হাতের নিচে যত পশব এ পরিমাণে তারা নাময় দিয়ে দিবে এর নদীর উন্মতের দা আজকে তুমি স্কুল কলেজে পড়ো কত খানা কত টাকা কত আরাম আরে মাদ্রাসায় পরে খানা নাই কত কষ্টের না কত গালাগালি কত কিছু বলবে তুমি কান দিও না যে গালি দেয় তার থেকে আলাদা হয়ে থাকু কারণ রসুলের হাদিস বলে গালি হারাম কোরআন শরীফ বলে গালি হারাম যত বড় বুজুর্গ হোক না কেন ব্যবহার ভালো নাই গালাগালি কিছু বলিও না তবে দূরে বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা যাবে না মন্ত্র যদি তোর জন্য তৈরি হয় এখন যদি তো করো আল্লাহ ক্ষমা করে দিবেন সঙ্গে তবে নিয়তে নয় ঘাটি নিয়তে যদি প্রত্যেক যুবককে আপনি দিনের খাদ বানায় দেন দাড়িওয়ালা নামাজি বানিয়ে দেন ইমান আমল মজবুত করে দেন আয় আল্লাহ হাত তুলেছি কবুল করে নেন তো উপরে মজবুত হয়ে চলে তো ফিক গান করে নবীজির সুন্নতের আমল ও আশেখ বানায় দেন জবান দিয়ে বেশি বেশি দরুদ সালাম পাঠ করার তাহি ভাবে আল্লাহাম সবাই মোহা পরে কবির اللهم إنا نجعلك في محور